উকবা ইবনু হারিস রদিল্লাহ তাল্লাহ্ন বর্ণিত তিনি বলেন আমি আবু বকর রদিল্লাহ তাল্লাহকে দেখলাম তিনি হাসান রদিল্লাহ তাল্লাহ্নকে কোলে তুললেন এবং বলতে লাগলেন এ তো নবী সাল্লাহ সাল্লামের সদৃশ আলে সদৃশ নয় তখন আলী রদিল্হ তাল্লাহ্ন হাসছিলেন